আনাস রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তালাহু কোনো এক মহিলাকে বিয়ে করলেন এবং তাকে মাহর হিসাবে খেজুরের দানার পরিমাণ স্বর্ণ দিলেন যখন নাবিসাল্লু আলসালাম তার মুখে বিয়ের খুশির ছাপ দেখলেন তখন তাকে সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন সে বলল আমি এক নারীকে খেজুর আটি পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছি কাতাদা আনাস থেকে বর্ণনা করেন যে আব্দুর রহমান বিন আউফ রদিল্লাহ তালাহু খেজুরের দানা পরিমাণ স্বর্ণ মাহর হিসাবে দিয়ে কোনো মহিলাকে বিয়ে করেন